িল্লাহি নাইনস্তিবি রাজা ই وان اشهد مَا بَعَثَهُ اللَّهُ إِلَّا كَافَتِينَ النَّاسِ مُعَلِّمًا اللَّهُمَّ فَصَلِّ وَسَلِّم عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّاتِهِ وَأَهْلِ بَيْتِهِ ইমতি মিলতি মিন পি রাজি স্মিল্লাহ মানি হিউ সুফুলি আই তু رَأَيْتُ দাশর عَشَرَ كَوْكَبًا কৌ কবৌশল্প রায়ু হুমলি সিদী পালয় বুনে জল শুস্রুয়া কাল ইহিক পয়ী দূলক কৈদ إن الشيطان للإنسان عدو مبين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم রুকম আলি কলমিনীন শাহ কি রবি গুম গম গম আহ শব্দে গুলিস্তম আিল গমি দহালত বে শব্দ দিল বদম শি বাম দর বিশাহি যদ কদম াম হজরত সদরে জলসা কাবলে সদেহ তরাম গেরামি পদার হাজরাতে মুসলমান ভাইরা মহান আল্লাহ রবুল্লা আলমিনের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহাকের সম্মুহ আপনার মানি থেকে হেফাজত করে অনুষ্ঠিতব্য দুদিন ব্যাপী এই আজিমান মহতি তা কোরআন মাহফিলের অধ্যকার উদ্বোধনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে মহান রবীন্দিনের শোকর করি না। অবস্থায় বোঝা যায় আপনারা ইল্লা মাশাল আলহামদুলিল্লাহটা বলেন নাই রাত একটু বেশি হওয়াতে জিমাইয়া পড়ছেন নাকি না অমনযোগী রাত যতই হোক না কেন আওয়াজের দ্বারা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা ঘুমে নয় সজাগ আওয়াজের দ্বারা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা অমনোযোগী নই মনোযোগী সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সৌচ্ছ স্বরে আল্লাপাকের কালিমাতুর শকর পাঠ করি আলহামদুলিল্লাহ এখনো হয় নাই এই দুর্বল আওয়াজ দ্বারা কিছু করা যাবে না ভাই বেশিরভাগ তো আমরা অলামা তলাবা আপনাদেরকে ওয়াজ করতেও তো আমার ভয় করে কোরআন শরীফের মধ্যে আল্লাহাবুল আলমিন সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন লাইন লা আজিদান নাকুম যদি আমার ন্যায়ামতের শোকর আদায় করো আমি ন্যায়ামত বৃদ্ধি করে দেব আমরা বর্তমান যুগের মুসলমানদের একটা বদভ্যাস আছে আমরা ফণ্ড ভালো পারি কিন্তু কাজ করি না ফন্ডিতির দ্বারা দুনিয়াতে কিছু আসে না যা কিছু হয় কাজের দ্বারাই হয় আমল আমল আমাদের বাংলাদেশের মুসলমানদের একটা বদভ্যাস কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন তো মুখটা বাঁকা করিয়া কয় আসি কোন রকম যদি জিজ্ঞেস করা হয় ভাই ভালো আছেন তো তো মুখটা বাঁকা করিয়া কয় তেমন ভালো না যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন উত্তর দে গরিবের কিসের ভালো যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন বলা হয় না মরিয়া বাসিয়া যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন তো এই উত্তরগুলা দেওয়া হয়। অথচ সৌদি আরবের মধ্যে আপনি যাইয়া একটা মানুষকে জিজ্ঞেস করেন কাইফাল সাথে সাথে শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মানুষ উত্তর দিবে আলহামদুলিল্লাহ আমি একবার জুতায় রং করার জন্য ভাই কে হাল হাতে সাথে বিল বদিহা এর তে জালান দিল বাস আল্লাহ কা শুকর আমি করম হাই আল্লাহাম একটা মুচিত ভাই দাওরা হাদিস পাস করা হয় না বিএমএ পাস করা হয় না। একটা শিল্পপতি আর কুটিপতি হয় না। সমাজের সাধারণত নিম্ন শ্রেণীর লোক হয় আর ওই লোকটাকে যখন কুশল জিজ্ঞেস করা হইল ভাই কি অবস্থা কেমন আছেন সেই মুচি সাথে সাথে উত্তর দিল বাস আল্লাহ কা শুকর হাই আল্লাহ কা করম হায় আলহামদুলিল্লাহ আমরা তো দুনিয়ার ন্যায়ামত বলেন আখেরাতের ন্যামত বলেন আমরা নিয়ামত পাইয়া শোকর আদায় করতে জানি না এই জন্য আমাদের আজকে এই দুরবস্থা ভাই গদিকে একটা ন্যায়ামত কিনা বলেন গদি গদি ছোট বড় ইউনিয়ন পরিষদের মেম্বারের গদি থেকে নিয়ে প্রেসিডেন্টের গদি পর্যন্ত সবগুলা গদি একটা ন্যায়ামত কিনা এখন এই গদি পাওয়ার পরে যদি কেউ আল্লাফাকের শুকর আদায় করে আল্লাফাক বলেন আমি নিয়ামত বাড়াইয়া দেব কিভাবে বাড়াবে হয় গদি তার জন্য পারমানেন্ট হবে হবে? আর যদি গদি তার কপালে নাও থাকে তো ইজ্জতের সহিত সম্মানের সহিত আল্লাহাক গদি তার থেকে ছাড়াইয়া দিবে আর যদি গদি পাইয়া আল্লাফাকের শুকর গুজার না হইয়া ইত্রামিয়ার অহংকার করে উল্টাসিধা কথা বলে দিনকে রাত বলে রাতকে দিন বলে সাধুকে চোর বলে আর চোর সাধু বলে তো আল্লাফা কবুল আলমিন বলেন অপেক্ষা কর কি বলে অপেক্ষা কর কিসের জন্য এই গদি পাইয়া কয়দিন করবি মূর্তি হবে না তোকে আখেরা তোর আদালত আছে না নাই আছে আমার গদি থাকবে না তো থাকবে না যাবে তো যাবে অপমান আরক্রেন আফজ কুন সিরের মধ্যে একটা ঘটনা বড় সুন্দর লিখছে যদিও আমার একটু সময় দেরি হবে আমি বুঝি কিন্তু তারপরেও না বললে মনে হইতেছে যেন আমার ভাত হজম হবে না হজরত মুজাইল ইসলাম একদিন তুর পাহাড়ে যাইতেছিলেন আল্লাহের সাথে কথা বলার জন্য অর্ধেক রাস্তা গেছেন পরে রাস্তার পাশে একটা গর্তের মধ্যে হাঁস কতগুলো বসে রেছে হাঁস হাঁস ছিলেন তো সবাই কেউ একটু আগে ঠিক করিয়া তোমার আওয়াজ দিলেন এখন তো কথা বলেন না সবাই হাঁস চিনেন তো কথা তো হাঁসে কথা কয় না কিন্তু আল্লাহ গাছে কথা বলে না কিন্তু আল্লাফাক দুনিয়াতে গাছের দ্বারা কথা বলাইছেন হরিণ কথা বলে না কিন্তু আল্লাফাক হরিণের দ্বারায় কথা বলেছেন কুকুর কথা বলে না কিন্তু আল্লাফাক কুকুরের দ্বারা কথা বলাইছেন সাফ কথা বলে না কিন্তু আল্লাহ কথা কথা পাথর বলে আল্লাহাক আবু জেহলে হাতের মুঠের পাথরের দ্বারা আল্লাহ কথা বলেছেন সেই আল্লাহ ওই হাঁসগুলোকে বাকশক্তি দিয়া দিছেন হাঁস গুলো যখন হজরত মুসাইল ইসলামকে দেখছে জিজ্ঞেস করে হুজুর কোথায় যাইতেছেন মুসাইল ইসলামের মাদরী জোবানে জিজ্ঞাসা করতেছে হুজুর কোথায় যেতেছেন মুসাইল ইসলাম বলেন আমি তো একটু আল্লাহ হাঁস গুলো বলে হুজুর ভালো হইতে হইল আপনি যখন আল্লাহর সাথে কথা বলার জন্য আমাদের একটা আরজি পর্যন্ত না অনাবৃষ্টির কারণে আল্লাহা সৃষ্টি জীবগুলো কষ্ট পাইতেছে আল্লাহ পাক কে যদি আপনি একটু জিজ্ঞেস করি আসেন ভালো হয় কবে নাগাদ জমিনে বৃষ্টি হইতে পারে হজরত মুসাইল ইসলাম বলেন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করব দূর পাহাড় থেকে ফেরার পূর্ব মুহূর্তে হজরত মুসাইলাম আল্লাহ কথাটা জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি যাওয়ার সময় ওই হাঁসগুলোকে সংবাদ দিয়ে যাবেন এখন থেকে চল্লিশ বছর হবে কত বছর পর হজরত মুসাইল ইসলাম আসার সময় আবার আগের জায়গায় হাঁসগুলোকে পাইছে হাঁসগুলো জিজ্ঞেস করে হুজুর আমাদের আরজিটা জিজ্ঞেস করছিলেন মুসাইল ইসলাম বলেন হ্যাঁ আমি আল্লাহাকে কাছে জিজ্ঞেস করছিলাম আল্লাহাক বলেছেন তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য এখন থেকে চল্লিশ বছর পর বৃষ্টি হবে এই সংবাদটা শোনার সাথে সাথে সবগুলো হাঁস একসাথে বলি উঠল উঠলো আল্লাহাম একটু রাগি মানুষ তো চটি গেছে হেয়া দেবের জাত আল্লাহামদুল্লাহ বললি কেন হাঁসগুলুকা হজুর কি বলিতাম মুসাইল ইসলাম বলেন চল্লিশ বছর পর বৃষ্টি হবে এটা তো তোদের খুশির সংবাদ না চল্লিশ বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় তো পিপাসায় সব মরিয়া সাফইয়া না। বলার দরকার ছিল ইন্নালিল্লা আলহামদুলিল্লাহ কই লিখেন হাসে গুলা কনাল কদির আল্লাহ সর্বশক্তিমান তা করতে পারেন আল্লাহ আল্লাপের কুদরতের উপর আল্লাহ নিষেধ আরোপ বৃষ্টি না দেন দুনিয়ার কোনো মানুষের কিছু করার নাই চল্লিশ বছর পর যে আল্লাহাক বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটাও তো আল্লাহাকের এহসান আর দয়া আর মেহরবানি এই জন্য আল্লাহাকের শোকরা দায়গুলাম আলহামদুলিল্লাহ মুসাইল ইসলামের সাথে এখনো কথা শেষ হয় বললেন চল্লিশ বছর পর বৃষ্টি হবে এখন তো চল্লিশটা মিনিটও গেল না সাথে সাথে পয়গাম্বর তো সাথে সাথে মোরাকাবার মধ্যে বসছেন আল্লাহা কবুল জিজ্ঞেস করেন মাওলাই করিম একটু আগে আপনি সংবাদ দেওয়ার জন্য বললেন হাসগুলোকে গুলোকে বছর পর বৃষ্টি হবে আমি কতগুলো নির্বাচন বলেন মৌসা চল্লিশ বছর পর বৃষ্টি দেওয়ার সিদ্ধান্তই ছিল আমার কিন্তু এই চল্লিশ বছর পর বৃষ্টি হওয়ার খবর শোনার পর আমার সৃষ্টি হাঁস হাসগুলো যে আমার শোকর আদায় করেছে আলহামদুলিল্লাহ বলিয়া এই কারণে আমি রব্বুল আলমিন খুশি হইয়া চল্লিশ বছর পরের বৃষ্টিটাকে আগাইয়া তাৎক্ষণিক ভাবে নাজেল করে দিলাম আমার বাইরে জীবনবর তো আমরা ওয়াজ শুনি জীবনবর কিন্তু একটা ওয়াজও আমাদের সাথে বাড়িতে যায় না মাহফিলের ওয়াজ মাহফিলে থাকে যার কারণে সারা জীবন ওয়াজ শোনার পরেও অনেকে তো শুনেই না এদিকে কোনো আগ্রহই নেই আর যারা শুনি সারা জীবন শোনার পরেও জীবনের গতি কোনো পরিবর্তন হয় না এই কি অর্থ আজকের অর্থের ফাউন্ডেশনের থেকে একটা আমরা সবাই নিয়ে যাব এখন থেকে মৃত্যু পর্যন্ত এখন থেকে মৃত্যু পর্যন্ত যত মানুষ আমাকে কুশল জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন ভালো আছেন কি না এই প্রশ্নের উত্তরে আমাদের উত্তর কি হবে আলহামদুলিল্লাহ কি হবে উত্তর ভাই আলহামদুলিল্লাহ গুলো খুটিয়া খুটিয়াশিয়া বাসিয়া আদায় করার তফভিক দান করেন হতমা এবং দরুৎ শরীফের পর আমি আপনাদের সামনে আল্লাহ ফাকের কালামের সুরা মুসলমানের নয় মণি জনাবসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদি শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আমি আপনাদের প্রতি একটু অসন্তুষ্ট এর কারণ হল আমার আগে শুনেছি এবং আপনাদের দিকে দেখেছি রসুল্লাহামের নাম মুবারক উচ্চারণ করেছি আপনারা কিন্তু দরু শরীফটা পড়েন না রসুল সাল্লাহ ইসলামের নাম মুবারকটা যতবার আসবে ততবার আমরা কি পড়বো ভাই দরুৎ পড়বো এবং একটু আওয়াজ করে পড়ব। আর যদি না বলেন তা আমি মনে করবো বেশিরভাগ বরবাদ দুনিয়ার দিক থেকে আর আখেরাতের দিক থেকে উভয় দিকের সফলতা অর্জন করার জন্য পূর্ব শর্ত হলো অলসতা ছাড়া এবং উদাসীনতা ছাড়া কর্মটা হওয়া আর মনোযোগী হওয়া মনোযোগ সফলতা অর্জন করা যায় না আর না হইলে আমরা মোতাকাব্যের শুনতে হবে এটা ফরাজ নাকি রসুল আক্রম সাল আলহি ও ছোট্ট কেনা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পাঠ করেছি সুরাই ইউসুফের শুরু থেকে আয়াবাত করেছি আল্লাফাকাল একটা এর চেয়ে সুন্দর আর কোন কাহিনী নেই আল্লাফাক নিজেই এই সুরার শুরুতে নাহানুন আলাইকা আহসানুল কাস এই কাহিনীটাকে পৃথিবীর ইতিহাসের সুন্দরতম কাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন এই কাহিনীটাকে বিস্তারিত তন্মধ্যে একজন এলমে জাহের বাদশাহাতশা হজরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলে আমরা তো অনেকেই জানি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলহি কত বড় আলেম ছিলেন উনার লিখিত কতগুলো সন্দের মাধ্যমে এই কাহিনীটার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এই কাহিনীটা জামি রহমতুল্লাহ আলাহের বর্ণনা অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত বলার জন্য তিন চার দিনের মাহফিলে প্রতিদিনের মাহফিলের মধ্যে আসি নাই আমি এই ঘটনার মধ্যে এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট গুলো থেকে উম্মদিয়া ইব্রত হাসিল করতে পারে উপদেশ হাসেল করতে পারে এমন কিছু সেই সমস্ত গুলো থেকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব খেয়াল করে আয়াতে করিমা তিলাবত করেছি প্রথমে তিলাবতৃত আয়াতের তরজুমা শুনি বলেন আমার হাবিব আপনি ওই সময়টাকে একটু স্মরণ করুন যখন হজরত ইউসুফ আল্লাহ ইসলাম বললেন উনার আব্বাকে হে আমার শ্রদ্ধেয় বাবাজান আমি স্বপ্নের মধ্যে দেখেছি এগারোটা তারকা সেই সাথে সূর্য এবং চন্দ্র এবং চন্দ্র দেখেছি এরা ১৩ জন একসাথে আমাকে ইউসুফ আল ইসলামের আব্বা হাজরত আলহিস যখন এই স্বপ্নটা শুনলেন কালা বললেন সন্তান স্বপ্নটা শোনার সাথে সাথে এর তাৎপর্য বুঝতে তাদের দেরি হবে না এই স্বপ্নটা শোনার সাথে সাথে পাইয়া কি লাকা কাইদা এরা তোমার পিছনে ষড়যন্ত্র লিপ্ত হইয়া যাবে কারণ প্রকাশ্য শত্রু এই হলো আয়াতের মোটামুটি অনুবাদ এখন এখান থেকে আমাদের বুজার বিষয় হলো ইউসুফ আল ইসলামের আব্বা ইউসুফ ইসলামের আব্বা হজরত ইয়াকুব আলহিসুলাম হাজরত ইয়াকুব আল ইসলাম ইউসুফ আল এই স্বপ্নটা কাছে বলতে নিষেধ করলেন কেন হজরতাম আগে থেকেই জানেন যে ইউসুফ আল ইসলামের বইমাতৃক এই ভাইগুলা যদিও বাপ একজন কিন্তু মা দুইজন এই বইমাতৃক ভাইগুলা আগের থেকেই হজরত ইউসুফ আল ইসলামকে হিংসা করে হজরত ইউসুফ আলাহ ইসলামকে হিংসা করে কেন হিংসা করে ইউসুফ আল ইসলামের ভাইগন ইউসুফ আল্লাহ ইসলাম কেন হিংসা করে মুহিনে কেরাম রাহি মাহমুল্লাহ বলেন দুই কারণে হিংসা করে দুই কারণে এক নম্বর কারণ হল হজরতে ইয়াকুব আলহ ইসলাম ওনার সব সন্তানদের মধ্যে হজরত ইউসুফ আল্লাহ ইসলামকে বেশি মোহ্বত করে আর ভালোবাসে কেন বেশি মহব্বত করে হজরত ইয়াকুব আল ইসলাম যেহেতু নবী ছিলেন ওহির মাধ্যমে উনি জানতেন যে হজরত ইয়াকুব আল ইসলামের বংশ থেকে মুহাম্মদুর রসুল্লা ইসলামের দুনিয়াতে সুভাগমন করার পূর্ব পর্যন্ত অর্থাৎ হজরত ইসা আল ইসলাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করবে হাজার হাজার নবী রসুল দুনিয়াতে আসবে এই সমস্ত আমি ইসরায়েলের মাধ্যম হবে হজরত ইয়ুসুফ আল ইসলাম হজরত ইউসুফ আল ইসলামের কাল জন্য কাল হইয়া গেছে এই কারণে হজরত ইউসুফ আল ইসলাম বাইদের চোখে হিংসার পাত্রে পরিণত হইছে এক নম্বর দ্বিতীয় নম্বর समय कमरे बहुत हिंसा द्वित कारण हजरत यूसुफ्लम दैहिक रूप और सौंदर्य একটা মানুষের দেহের মধ্যে কি পরিমাণ রূপ আর সৌন্দর্য থাকলে পরে ওই মানুষটা অন্যদের চোখে হিংসার পাত্র হইতে পারে এই জন্য আমাদের একটু জানার দরকার হজরত ইউসুফ আল ইসলামের রূপের পরিমাণ ছিল কত রসুলি আক্রম সাল্লাহু আলী সাল্লামের হাদিসকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই রসুলি আক্রম সাল্লাহু আলী সাল্লাম এর সাত করেছেন যে আল্লাপাক নাকি আল্লাপাকের সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করার আগে কতগুলো রূপ আর সৌন্দর্য দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব হাইওয়ান জানওয়ার কীট পতঙ্গ চন্দ্র সূর্য আল্লাপাকের এক কথায় সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করেছেন অর্ধেক সৌন্দর্য দিয়া আর বাকি অর্ধেক দিয়া একা তৈরি করেছেন হজরত ইউসুফ আল ইসলামকে এবার চিন্তা করি দেখেন হজরত ইউসুফ আল ইসলামের চেহারা পূর্ণিমার চাঁদ সুন্দর ইউসুফ আল ইসলামের চেহারা বেশি সুন্দর কারণ ইউসুফ আল ইসলামের ভাগে তো একা অর্ধেক আর বাকি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বাকি অর্ধেক যে বাঘ হইছে সেই ভাগের একটা ভাগ চাঁদের ভাগে পড়ছে অতএব কারণে তাদের থেকে ইউসুফ আলা ইসলামের চেহারা আল্লাহ আকরি সৌন্দর্য আল ইসলামের সৌন্দর্য আর রূপের থেকে মুহাম্মদ রসুল্লাহামের সৌন্দর্য আর রূপের পরিমাণ কম কারণ ইউসুফ ইসলাম কিন্তু আল্লাহাক আল্লাহাকের সৃষ্ট সৌন্দর্য আর রূপের মধ্যে বিতরণ করা হয়েছে এর এক বাঘ রসুল ইসলামের ভাগে পড়ছে তাহলে কি আল্লাহর বন্ধু মুহম্মদুর রসুল্লা সাল্লামের রূপার সৌন্দর্য ইউসুফ আল্লাহ থেকে কম নাকি আসল বাস্তবতা বাস্তবতা কি জনইখা ইয়াহুদি মহিলা একদিন আম্মা যান আয়সা কাছে যাইয়া জিজ্ঞাসা করে আয়সা আমি বুঝেছি তোমরা তরাতের মধ্যে পেয়েছ যে আল্লাফাক আল্লাফাক এর সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া হজরত ইউসুফ আল ইসলামকে তৈরি করেছেন এই কারণে তোমরা হিসাব কষেছ যে ইউসুফ আলহ বলেন আমি আমার স্বামী সাল্লামকে বলতে শুনেছি আল্লাহরুল আলমিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করার আগে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও তৈরি করেছেন আল্লাহফাক আবুল আলমিন আমাকে যেই পরিমাণ সৌন্দর্য আর রূপ দান করেছেন সেই রূপের প্রকাশটাকে দুইটা ভাগ করেছেন এক বাগ দিয়া হজরত ইউসুফ আল্লাহ ইসলামকে তৈরি করেছেন আর বাকি এক বাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করেছেন দুইটা অংশকে একসাথ করলে যেই পরিমাণ হয় সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য আল্লাহফাক আবুল আলামিন। একাই আমি মোহাম্মদুর রসুল্লা ইসলামকে দান করেছে। আমার যুবক ভাইরা তরুণ ভাইরা যে সমস্ত স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা কষ্ট করে এখানে আসছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলবো আমরা তো দুনিয়ার কত সৌন্দর্যের পাগল হয়েছি বর্তমান টেলিভিশনের পর্দার পাগল হয়েছি সিনেমার পর্দার পাগল হয়েছি পাগল হইলাম কিন্তু সাল্লাহ আলিহী আসাল্লামের সৌন্দর্যের সন্ধান করলাম না এই সময়ের মধ্যে আমি আপনাদের সামনে একটু সামান্য আল্লাহ হাবিব জোনাব রসুল্লাহ সাল্লু আলহিউর রূপের পরিমাণ একটু আলোচনা করতে চাই হজরতে যাবের রি আল্লাহুয়ানু থেকে রেওয়া এক বর্ণিত হে দুনিয়ার মানুষেরা আমরা রসুলের সাহাবিগণ পূর্ণিমার রাত্রে একবার আকাশের চাঁদের দিকে তাকাতাম আর একবার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী সাল্লামের চেহারার দিকে তাকে যান আমি যাবের খোদার কসম করে বলছি চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী মোহাম্মদ বলেন সে দুনিয়ার মানুষেরা আমরা রসুলের বিবিগনের ঘরে অনেক রাত্রে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকতো না আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার দরকার হইত এবং চেহারার আলোর দ্বারা সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম আমার ছোট ভাইয়েরা ও স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা বর্তমান দুনিয়াতে যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতাতে যেই মহিলা যুবতী প্রতিযোগিতা বিজয়িনী হয় এই মহিলাটাকে বিশ্ব সুন্দরী নামে আখ্যায়িত করা হয় এই রকম এক লক্ষ বিশ্ব সুন্দরীকে যদি একটা মাঠের মধ্যে সমাবেত করা হয় অন্ধকার রজনীতে এক লক্ষ বিশ্ব সুন্দরীর চেহারার আলোর দ্বারা বস্তা সেলাই করার যে সুইচ আছে এই সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢুকানো যাবে কিনা বস্তা সেলাই করার সুইচ এত মোটা চিত্র এই ছিদ্র দিয়া সুতা ঢুকানো যাবে আমার বাইরা হবাবি আক্রম সালা রসুলি আক্রম সালের চেহারার সামনে বসি সুইসের সিদ্র দিয়া সুতা ঢুকানো আর সেলাই কাজ করা সম্ভব হতো ও মুসলমান বাইরা রসুলি আলী ওসাল্লামের উম্মত হইয়া রসুলি আক্রম আলী ওসালামের সৌন্দর্য আর রূপের পাগল না হইয়া আল্লাহের দিদার দর্শনের পাগল না হইয়া কিসের পাগল হইলাম আমার ছোট ভাইয়েরা আরো তো তোমরা বলো মোল্লা মৌলবিদল পাগল গায়ে লাগে নাই কি জন্য যে টেলিভিশন তারা গড়ে রাখে না আমার ছোট ভাইয়েরা টেলিভিশন কেমনে গড়ে রাখবে আমাকে একটু বুঝাইয়া বলো না টেলিভিশন কেমনে গড়ে রাখবে টেলিভিশন একটা কত টাকা আল্লাহাক তো আমাদেরকে তৌফিক দিয়েছেন घर चारणे चारिड सह चार रंगीन टेलिवशन रखले अने से इनकाम खरच होना टेलिविसन क्या लाथी मिललिशन टिभन चोके सूंदर लगे मे कैराम रसुल अक्रम सल्लासम रूप सम्पर्क और सौंदर्य सम्पर्के हादि शरीफर मध्य पवार रसुल्लामेर दीदार पागल होया দুনিয়ার কোন সৌন্দর্য আমার কাছে সৌন্দর্য মনে হয় না দুনিয়ার কোন রূপ আমার কাছে রূপ মনে হয় না দুনিয়ার কোন সৌন্দর্য আর রূপ আমার কাছে সুন্দর লাগে না কারণ দিল মেরা তিরে কি রবীনে আল্লাহ আমার দিলটাকে তো পাগল বানিয়ে রাখছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যেই চেহারাটা আবু জেহেল দেখলো আবুল আহাব দেখলো হতবা সাইবা দেখল আমি হতবাগা উম্মত চোদ্দ শত বৎসর পরে দুনিয়া আসার কারণে আমি আমার হাবিব আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলী ও সালামের চেহারা মুবারক দেখা আমার ভাগ্যে জুটে নাই আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাকে তোমার জন্য আমার ভাইয়েরা দোস্ত সেই লোকগুলা আবার টেলিভিশনের দিকে কেমনে তাকাবে দুনিয়ার কতগুলো নাফাগ পানির তৈরি দুনিয়ার কতগুলো নাফাগ পানির তৈরি সামান্য মহিলা আমার ছোট ভাইয়েরা এই মহিলাদের চেহারার পাগল কেমনে হবে গানের পাগল কেমনে হবে বাজনার পাগল কেমনে হবে ও ছোট ভাইয়েরা দোষ মুসলমানের সন্তান হইয়া আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হইয়া আমাদের কাছে রসুলের চেহারা ভালো লাগে না রসুলের সৌন্দর্য ভালো লাগে না আমাদের কাছে ভালো লাগে মুসলমানের সন্তান হইয়া হিন্দি ছায়া ছবি আর হিন্দি সায়াছবির গান অল্প পয়সায় পাওয়া যায় বর্তমান যুগে অল্প পয়সায় সাড়ে তিন টাকা দামের চায়না মোবাইল সেট এই চাইনা মোবাইল সেট খরিদ করিয়া মুসলমানের সন্তানেরা ডিজিটাল সাউন্ড ডাম ডাম ডাম ডাম আওয়াজ করে মুসলমানের সন্তানেরা এই চায়না মোবাইল সেট খরিদ করিয়া এক গিঘা দুই গিঘা মেমোরি কার্ড সেটার মধ্যে ঢুকাইয়া সম্পূর্ণ মেমোরি কার্ডটা কম্পিউটার থেকে হিন্দি ছায়াছবির গানের দ্বারা লোড করিয়া এইবার রাস্তা দিয়া হাটে आज दिन चौबीस घंटा इंडियन सया छबि गान शुनिया जीवन काटाय एमकी रात्रि घुमान समय बाले मोबाइल ता राखी मोबाइल मध्य हेडफोन तार ढुकैया हेडफोनर तारे माथारिक दु कान मध्य ढुकै बाले मोबाइल टा रखी इंडियन सया छब गार এক সময় তার চোখের পাতা জুড়ে যায় চোখ বন্ধ হইয়া যায়াছবির গান প্রবেশ করতে থাকে আমার ছোট ভাইয়েরা ইন্ডিয়ান ছায়াছবির গানগুলোর মধ্যে অনেক গান আছে যেই গানগুলোর মধ্যে কুফর আছে কুফর ইন্ডিয়ান ছায়াছবির অনেক গানের মধ্যে কুফর আছে ফিল্মের গান জানেন আমি বলব অবশ্যই জানি কারণ আমরা দিবানিশি বাসে সফর করি এই ক্যাসেটগুলা গুলা যে রাস্তাঘাটে গাড়িতে ক্যাসেট গুলা যে বাজে আমরা আমাদের কানের মধ্যে কি রুই দিয়া রাখি নাকি নাকি তোমাদের থেকে আমাদের স্মরণ শক্তি রহমতে কম তোমরা তো ইন্ডিয়ান কারণ আমরা উর্দু মিডিয়া লেখাপড়া করছি উর্দু ভাষায় আল্লাহর রহমতে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি আমরা ছাত্রদেরকে ক্লাসের মধ্যে পড়াই উর্দু উর্দু বক্তব্যের মাধ্যমে আমরাও ইন্ডিয়ান ফিল্মের গান অনিচ্ছাকৃত শুনি কিন্তু দীর্ঘদিন কিতাবের বোঝা বহন করার কারণে দীর্ঘদিন বুজর গান দিনের জুতা সোজা করার কারণে এই গানের আওয়াজ আমাদের এক কান দিয়া ঢুকে আর এক কান দিয়া বাইর হয় পাকের শুকর এটার কোনো প্রভাব আমাদের কলমের উপরে পড়ে না আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইয়েরা হোসকে যার জন্য বাসি যার জন্য মরি অর্থ কি যার জন্য আমার জীবন যার জন্য আমার মরণ কে বলে কে নাউজুবুল্লাহ মিন জালিক এক লড়ি মুসলমানের সন্তান যদি হইয়া থাকো মুসলমান আব্বার অরসে যদি জন্ম হইয়া থাকে মুসলমান মায়ের দুধ পান করে যদি বড় হইয়া থাকো এমন উক্তি মুসলমানের ছেলের হইতে পারে না এমন কথা মুসলমানের ছেলে বিশ্বাস করতে পারে না এমন কথার দ্বারা মুসলমানের সন্তান সাদ উপলব্ধি করতে পারে না সুস্পষ্ট কোরআন এর খেলাফ আল্লাপ আলমিন আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার নামাজ আমার কোরবানি ওয়া মাহিয়া ও মামাতি কোন নাই তফ শব্দ ভাই আল্লাহর জন্য যেই জীবন মরণের উপর আল্লাহ সন্তুষ্ট না থাকে সেই জীবন মরণ শিয়াল কুকুরের জীবন মরণ থেকেও খারাপ আমার ভেড়া এক বন্ধু ভালোবাসবে। এক বন্ধু কে আল্লাহ করবে কিন্তু এই সমস্ত ভালোবাসা থাকবে ঠিক কিন্তু জীবন মরণ একজনের আরেকজনের জন্য হবে না আমার ভাইয়েরা দোস্ত কোন মুসলমান আব্বা আম্মা কথা বলতে পারে না আমার জীবন মরণ আমার মহব্বতের সন্তানের জন্য কোন মুসলমান সন্তান বলতে পারবে না আমার জীবন মরণ আমার মোহাম্মতের আব্বাম্মার জন্য কোনো মুসলমান স্বামী বলতে পারবে না আমার জীবন মরণ আমার স্ত্রীর জন্য কোনো মুসলমান স্ত্রী বলতে পারে না আমার জীবন মরণ আমার স্বামীর জন্য কারণ মুসলমান বাপ হোক কার ছেলে হোক বাপ হোকার মা হোক মুসলমান স্বামী হোক কার স্ত্রী হোক মুসলমানের জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য ও বেড়া দোষ অন্যদেরকে মহব্বত করবে ঠিক কিন্তু জীবন মরণের উদ্দেশ্য আল্লাহের সন্তুষ্টি আর রেজা মন্দি এই জন্য কোনো মুসলমান এই উক্তি করতে পারে না কোনো মুসলমান এমন কথা স্বাদ গ্রহণ করতে পারে না এমন কথা থেকে যে আমার জীবন আমার মরণ একটি মেয়ের জন্য যাকে আমি ভালোবাসি অথচ যে মেয়েটাকে সে ভালোবাসে সেই ভালোবাসাটাও অবৈধ ভালোবাসাটাও কি সময়ের মধ্যে যে তোমার ঘুমটা আসলো এক নম্বর কথা এই ঘুমটা তো তোমার বাবার গাছের ফল না এই গুমিটা তোমার বাবার ব্যাংকের টাকা না এই গুমিটা তোমার বাবার জমিনের ফসল না এটাও তো আল্লাহ ফাঁকের দেওয়া নেহামত আর দ্বিতীয় কথা হলো সব জিনিসের টাইম আছে মহতের কোনো টাইম নাই হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে রাত্রে ঘুমায় রাত্রে ঘুমায় বেলায় ঘুম থেকে উঠতে পারে না ঘুমের মধ্যে মরে যায় আর সে আজিম থেকে তোমার কাছে যদি কোনো গ্যারান্টি কার্ড আসি থাকে যে আজকে রাত্রের ঘুমের মধ্যে তোমার মহৎ হবে না তাহলে আমার কোনো কথা নাই আর যদি গ্যারান্টি কার্ড না আসি থাকে আজকের এই গুমের মধ্যে যদি তোমার মৃত্যু হইতে পারে যে এই বিশ্বাস যদি তোমার থাকি থাকে ও ছোট ভাইয়েরা আমাকে একটু বলো ইন্ডিয়ান আর তুমি সাপ গ্রহণ করিয়া করিয়া সেটাকে শুনতে আস তৃপ্তি সেখান থেকে উপভোগ করতেছ আর এই অবস্থায় তোমার ঘুম আসছে সেই গুমের মধ্যে তোমার মত এসছে এইবার আমাকে বলো না আল্লাহ মাফ করুক এই মানে ইমানের মত হইতেছে না কুহরের মত হইতেছে আমার ছোট ভাইয়েরা এই জন্য লাঠি মেটতে হবে চেহারা দেখার উপর আমার ছোট ভাইয়েরা পাগল বনতে হবে মোহাম্মদুর রসুল্লাহ কেন কেন হবে না একটা হিন্দুর ছেলে নাম তার মিসকিন পরবর্তীতে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার আগে এই হিন্দুর ছেলে ইসলামের আর যদি পরশো থেকে আরশো পর্যন্ত এই জমিন থেকে আল্লাহাকে আরশো পর্যন্ত একটা মালের স্তূপ হইয়া যায় আর পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবীটা যদি হিরাজাভার মণিমুদ্রায় ভর্তি হইয়া যায় স্বর্ণ মুদ্রার রূপ্য মুদ্রায় ভর্তি হইয়া যায় মুলকে ফারেস নামের शटार प्रत्येक बालिकोना रूपान जो, दामी दामी के। जो, जो, के जो साले के मिसकिन के जिज्ञेस करे मिसकिन तुम्हारे पार्शे दुनिया भरती दामी दामी सम्पदार माल और एक पार्शे मुहम्मदुर रसल्ला तुम्हारा नहींबा ग्रहण करवा बोलो साले के मिस्किन মানুষকে দেখাইয়া দিবো হে দুনিয়ার মানুষেরা আমি হিন্দুর ছেলে সালে কে মিসকিনের কাছে দুনিয়াবর্তী দামি দামি মালের থেকে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের দুইখানার জুতার দাম বেশি বক্তিতায় আর পণ্ডিতায় আর গতানুগতিক নয় বাস্তবিক সত্যিকার অর্থে মোহাম্মদ রসুল্লা সাহে আসালামের পাগল বানার তিক করে সত্যিকার পাগল ধোকাবাজ না সত্যিকার মহাম্মদুর রসুল্লাহ সাল্লা পাগল বনার আল্লাহলামের জীবন আদর্শের সৌন্দর্য বেশি না রসুলি আক্রম সাল আলী আসালামের সৌন্দর্য বেশি রসুলি আক্রম সাল আলী ও সালামের সৌন্দর্য বেশি কিন্তু শেষ পর্যন্ত হজরত ইউসুফ আল্লাহ ইসলামের এই স্বপ্নটা শেষ পর্যন্ত গোপন থাকে নাই ফাঁস হইয়া গেছে আর আমাদের ছোট ভাই ইউসুফ একা একা ঘরে বসি থাকে মনমরা মনমরা কেমন লাগে আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমরা ইউসুফকে সাথে করি খেলার জন্য নিয়ে যেতাম হজরত ইয়াকুব আলহিসাম বলেন বাবারা আপনি যদি অনুমতি দিতেন আমি ভাইয়াদের সাথে খেলতে যাইতাম ভালো হইতো না নিরুপাই হইয়া হজরত ইয়াকুব আলহিম বলেন যে বাবা ঠিক আছে যাইতে যখন চাইতেছ তো যাও খেলার নাম করিয়া হজরত এসুফ আল ইসলামকে আব্বার থেকে অনুমতি দিল এত কথার দরকার কি এমনি সোজা সোয়াই জবাই করি দেয়ুলুহু আর বাকিগুলা কয় না রে এইটা সম্ভব না এই ডাইরেক্ট সোয়াই জবাই করে দেওয়া এই আদরের চেহারাটার দিকে বলে তোরা দুই অবস্থার থেকে খালি হবে না কোন বাণিজ্যিক দল এখান দিয়ে যাওয়ার সময় যদি কূফের মধ্যে পানি উঠানোর জন্য ডোল নিক্ষেপ করে তো উদ্ধার করি তারা তাদের দেশে নিয়ে যাবে তাহলেও আমাদের উদ্দেশ্য সফল হবে আর নতুবা কুফের মধ্যে ইউসুফ আল ইসলামকে ফুসলাইয়া ফুসলাইয়া কুফের ধারে নিয়ে গেছে আকস্মিক একজন ফাজা কোলা করিয়া হজরত ইউসুফ আল ইসলাম কুফের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে আল্লাহ একটা কুরসি নিয়ে আস এই স্বর্ণের কুরসি আমার ইউসুফের নিচে দিয়া ধরো আমার ইউসুফকে কে কুরসির উপরে বসাইয়া আস্তে আস্তে আস্তে আস্তে কুবের তলায় নিয়ে যাও খবরদার আমার ইউসুফের শরীরের মধ্যে কোনো যেন জরপ না লাগে আর শুনো ইব্রাহ যতক্ষণ পর্যন্ত আমার ইউসুফ এই কুফের থেকে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আমার ইউসুফকে একা রাখি না আমার ইউসুফের সঙ্গে বসে বসে খোঁজ গল্প করবে যেন অন্ধকার কুপের মধ্যে বদনা করে জামি দাজি রহমতুল্লাহ বলেন মূলকে সামের থেকে ব্যবসার মালামাল নিয়া এক জামাত ব্যবসায়িক জামাত বাণিজ্যিক কা ফেলা মিশর যাইতেছিল মরুভূমি অঞ্চল ফানির বড় অভাব ছিল নিজেরা পানি পান করবে সাথে পানি পান করাবে এই উদ্দেশ্যে যাত্রা বিরতি করিয়া বাণিজ্যিক দলের একজন সদস্য দোলের মধ্যে রশি বাঁধি ওই দলটাকে পানি উঠানোর জন্য কূপের মধ্যে নিক্ষেপ করছে ডোল যখন নিচে গেছে আল্লাহ ইসলাম কে জিব্রাইল ইসলাম ফাজা কোলা করিয়া ওই ডোলের মধ্যে বসাইয়া দিছে বাণিজ্যিক দলের সদস্য হজরত ইউসুফ আল কে উপরের দিকে টানে আর মনে মনে কয় ব্যাপারটা কি এই ডোল দিয়া জীবনে এত পানি উঠেলাম কোন দিন তো ডোল এত ওজন মনে হয় নাই আজকে কেন ডোল তো ওজন মনে পরিবর্তে একটা বালক এই বালকটার চেহারা ঝলমল ঝলমল করতে আছে। মনে হয় যেন চাঁদের থেকে বেশি সুন্দর বাণিজ্যিক কাফেলার সদস্যরা বালকিটাকে দেখি খুশি হইয়া গেছে তারা সবাই বলা বলি করতেছে ভালোই হইলো এই বালকটাকে যদি মিশরের গোলাম বাজারে নিয়ে বিক্রি করা হয় তো যেই পরিমাণ মালামাল নিয়ে এসছি সব গোলাপ বিক্রি করলে এই পরিমাণ লাভ পাওয়া যাবে না গোলামিটাকে গোলা এই গোলামিটাকে গোলাম হিসাবে দাস হিসাবে যদি বিক্রি করা হয় যেই পরিমাণ লাভ পাওয়া যাবে যেই চিন্তা সেই কাজ হজরত ইয়সুব আলাইসলামকে নদীর মধ্যে নিয়ে ভালোভাবে গোসল করাইয়া উন্নত জামা কাপড় পরাইয়া मिसर ज दास दास बिक्री हैोलम बजारे निया दाड़ कर दी माली के डाक मिसर बजार मध्य ढोल पिटाइते मानुष जिज्ञेस करे माली के मालिक क्या ढोल पिटाईते संबद माली मिसर गोलम बजारे इब्रिया गोलम बिक्री होते हैं चंद्र सूर्य बसि सूंदर जदि खरीद करार इच्छा था मिसर बजारे फीरा जवाहर मणिमुखता उस्थित हुआ जा रूपने আট হাজারী চট্টগ্রাম